কোন ধরনের পরিবর্তন নেই আঁকিদার বিষয়গুলো যেভাবে স্টাডি করা দরকার পড়া দরকার সেগুলো সেভাবে পড়েন না কিন্তু তিনি হয়তো মনে করতেছেন যে সোশ্যাল মিডিয়া আমি যে কাজ করতেছি এটাই আমার জন্য যথেষ্ট হয়ে যাবে আমার বন্ধুগণ ব্যক্তিগত বিষয়কে কোনোভাবেই উপেক্ষা করবেন না নিজের অর্জনটুকু আপনি ঠিক রেখে মূলত আপনার সমস্ত দাবাতের মধ্যে আপনার কন্ট্রিবিউশন থাকতে হবে সব ক্ষেত্রে আপনার কন্ট্রিবিউশন থাকতে হবে কিন্তু অবশ্যই আপনি আপনার নাজাতের বিষয়টা আগে নিশ্চিত করবেন আগে আপনার বিষয়টাকে আপনি খেয়াল করবেন এটা আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে আমার বন্ধুগণ এই জন্যই আল্লাহ আব্বুল আলমিন বান্দাদের হৃদায়ত এবং বিভ্রান্তির মধ্যে পার্থক্যকারী এই ফোরফানের সাথে আল্লাহ সুবাহানা একটি বিষয় উল্লেখ করে দিয়েছেন সেটা হচ্ছে দিয়ে দিবেন যদি আল্লাহ ভয় করতে পারো কিন্তু আমরা ফোরকান পাওয়ার আগে একটা শর্ত সেটা হচ্ছে আল্লাহ তাকুয়া কি করতে হবে অর্জন করতে হবে আমার বন্ধুগণ তাকুয়া অনেক দীর্ঘ একটি বিষয় আর আলোচনা অনেক লম্বা আমি এত লম্বা আলোচনা যাব না আমি যে হাদিসটি বর্ণনা করেছি এই হাদিসটি বর্ণনা করেছেন বললেন পাঁচটা বিষয় আছেন পাঁচটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে তোমাদের মধ্যে কে এই ওসিয়া এই উপদেশগুলো এই বৈশিষ্ট্যগুলো আমার কাছ থেকে গ্রহণ করবে গ্রহণ করে এগুলোকে আমলে পরিণত করবে বললেন তোমাদের মধ্যে কে আছে এমন যে এই পাঁচটি বৈশিষ্ট্য আমার কাছ থেকে গ্রহণ করবে গ্রহণ করে এগুলোকে নিজের পরিপূর্ণরূপে নিজের আমলের মধ্যে নিয়ে আসবে এগুলোকে আমল করবে এমন কে তোমাদের মধ্যে আছে রাসুলসাল্লাহ ইসলাম বললেন প্রশ্ন করলেন আবু বলেন আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম আমি চাই এই পাঁচটা বিষয় আমাকে জানিয়ে দেন এই পাঁচটি বিষয় আমাকে জানিয়ে দিন আমি করবো তখন সেটাই আলোচনা করব সেটাই আজকের মূল আলোচিত বিষয়ের সাথে সম্পৃক্ত সেটা হলো এই রসুল্লাম বলেন নিশিদ্ধ সম্পূর্ণরূপে দূরে রাখবো তাকুন রাখবো নাস তাহলে সবচেয়ে বড় বুজুর্গ হতে পারবে সবচেয়ে বড় আল্লাহকারী হতে পারবে আমার বন্ধুগণ আমরা আল্লাহ তালাশ করি নিজেদের কাপড় চোপড়ের মধ্যে পাগড়ির মধ্যে রুমালের মধ্যে জামার মধ্যে আমরা আল্লাহ তালার মজুরগি তালাশ করি এগুলোর মধ্যে ঠিক কিনা কিন্তু আল্লাহরুল সাল্লাহ কাপড়ের মধ্যে রূপান্তরিত হয়ে যাবে সবচেয়ে বড় বুজুর্গে পরিণত হয়ে যাবে যদি তুমি এর তকিল বিরত থাকতে পারো আমার বন্ধুগণ